যে পর্যন্ত না আব্দুর রহমান ইবনু আউফ রদাহ এ এব্যাপারে সাক্ষ্য দিলেন যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম হাজার এলাকার অগ্নিপুজকদের নিকট হতে তা গ্রহণ করেছেন